আবু হুরাই রাহে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেন ইসা আল্লাহ সাল্লাম এক লোককে চুরি করতে দেখলেন তখন তিনি বললেন তুমি কি চুরি করেছ সে বলল কখনও না সেই সত্যার কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তখন ঈসা সালাম বললেন আমি আল্লাহর উপর ইমান এনেছি আর আমি আমার দুচোখ অবিশ্বাস করলাম